আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ওসলাত কিয়ামতের দৃশ্য এই আলোচনায় আজকের পর্বে আমরা যেই সূরাটি নিয়ে কথা বলবো সেই সূরার নাম সুরাত সুরা সদ এটি নাজিল বাবতরনের ক্রম অনুসারে আটত্রিশতম সুরা মকয়াবতীর্ণ এবং এই সুরাতে আল্লা সুতলা আখিরাত্রীর বিষয়বস্তুর মধ্যে জান্নাত এবং বর্ণনা পাশাপাশি রেখে একটি তুলনামূলক বৈপরীত্যপূর্ণ চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন যেন আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যেকোনো একটি বিষয়কে ভালোভাবে বুঝার জন্য সেই বিষয়ের বিপরীত বিষয় সম্পর্কেও অনেক ক্ষেত্রে ধারণা রাখা জরুরি যে কোনো বিষয়ের বিপরীত বিষয় সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে তুলনামূলক চিত্রের মাধ্যমে আল্লা সুরাফাতির সেখানে হ্যার আল্লাহ সুবাহ বলেছেন যে ব্যক্তি চক্ষুসমান যে দেখতে পায় এবং বিপরীতে যে ব্যক্তি অন্ধ দৃষ্টিহীন তারা উভয়ে সমান নয় একই ভাবে সমান নয় অন্ধকার এবং আলো সমান নয় ছায়া এবং তপ্ত রোধ আল্লাহ আরো বলেছেন এবং সমান নয় জীবিত ব্যক্তি এবং মৃত ব্যক্তি এরপর আল্লাহ সুখালা বলেছেন আল্লাহ শ্রবণ করান যাকে তিনি ইচ্ছা করেন অমা আন্তসমি ইম মান ফিল কুবুর এবং আপনি কবরের সতর্ককারী মাত্র এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ অন্ধ ব্যক্তির বিপরীতে চক্ষুস্মান ব্যক্তির উদাহরণ দিয়েছেন আলোর বিপরীতে অন্ধকারের তুলনা রোদের বিপরীতে শীতল ছায়া তপ্ত রোদ তার বিপরীতে শীতল ছায়া এই বিষয়গুলোকে উপস্থাপনা করার পর আল্লাহ বলেছেন গেছে তার জন্য এই সমস্ত সাবধান বাণী শোনার সুযোগ সেখান থেকে সতর্ক হওয়া উপদেশ গ্রহণ করার সুযোগ হারিয়ে গেছে কাজেই আমাদের সামনে সেই সুযোগ রয়েছে আল্লাহ সুত কুরআনে আমাদের সামনে ছবিগুলোকে দেখিয়েছেন সুরাসদ সেখানে জাননাতে বর্ণনা প্রদান করার পর আলু জাহান নামের বর্ণনা উপস্থাপন করেছেন যেন আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আসুন শুরুতে আমরা দেখি নেই থেকে চৌষ্টি নম্বর আয়াত পর্যন্ত সেখানে আল্লাহমতাল্লাহ কি বলেছেন তার তিলাওয়াত এবং অর্থ جَنَّاتِ عَدْنٍ مَّفْتُوحَةً لَّهُ الْأَبْوَابُ مُتَّكِئِينَ فِيهَا يَدْعُونَ فِيهَا بِفَاكِهَةٍ كَثِيرَةٍ وَشَرَابٍ وَعِندَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ إِذْ প্রথম অংশে জান্নাতের বর্ণনা উপস্থাপন করার পর আল্লা সাত তারা বলেছেন হাজর এটি এক মহৎ আলোচনা নিশ্চয় মোত্তাকি ব্যক্তি আল্লাভীরু ব্যক্তিদের জন্য রয়েছে উত্তম ঠিকানা উত্তম আবাসস্থল উত্তম বিশ্রামস্থল স্থায়ী জান্নাত স্থায়ী বসবাসের জান্নাত যেই জান্নাতের দরজাগুলো রয়েছে উন্মুক্ত অবস্থায় তাদের জন্য সেখানে জান্নাতি ব্যক্তিরা বসবে হেলান দিয়ে এবং তারা চাইতে থাকবে আদেশ করবে নানা রকমের ফলমূল এবং পানীয় প্রদান করার জন্য এবং তাদের কাছে থাকবে আনতনয়না লজ্জাশীলা সমবয়স্কা তরুণীগণ যারা হবে জান্নাতি তাদের স্ত্রী সেই জন্য। এবং এগুলো হচ্ছে আমার পক্ষ থেকে দেওয়া রিস্ক যা কখনো শেষ হবে না মা আল্লাহাদ جهنم يصلونها فبئس المهاد هذا فليذوقوه حميم وغساق وآخر من شكله أزواج ارپرالله سبحانه تعالى جاننا تير بي شعر আগুনের অধিবাসী তাদের বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন বিশ্রামের স্থান এবং সেই ঠিকানা কি সেটা হচ্ছে জাহান্নাম জাহান্নামাউা ফি ইসাল মিহাত সেটা হচ্ছে জাহান্নাম তারা সেখানে প্রবেশ করবে কত নিকৃষ্ট সেই আবাসস্থল সেখানে তারা পাবে আরো বিভিন্ন দলে দলে জাহান্নামে প্রবেশ করা এবং সেখানে তাদের মধ্যে ঝগড়া বিবাদের বর্ণনা দিয়েছেন যারা একজন আরেকজনকে অভিশাপ দিতে থাকবে একে অপরের উপরে শাস্তি বৃদ্ধির আবেদন আল্লাহ কাছে পেশ করতে থাকবে আল্লাহ সুবাহতালা বলেছেন এই তো এক দল তোমাদের সঙ্গে প্রবেশ করছে এবং তাদের জন্য নেই কোনো অভিবাদন নেই কোনো সম্ভাষণ তারা সেখানে প্রবেশ করছে তারা সেই জাহান্নামের আগুনে জ্বলবে যে লোকেদের লোকেদেরকে শরণ করে অন্যান্য লোকেরা সেই অনুসারীদের আলোচকরা বলছেন অনুসারী লোকেরা বলবে বরং তোমরাও তোমাদের জন্য নেই কোনো অভিনন্দন তোমরাই তো পূর্বে এই স্থানের ব্যবস্থা আমাদের জন্য করেছ প্যাবি ইসাল কত নিকৃষ্ট এই আবাসস্থল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 এবং এরপর তারা বলবে তার বর্ধিত করে দাও এবং তারা আরো বলবে যে আজ আমাদের কি হলো আমরা যে সমস্ত লোকেদেরকে তুচ্ছ মন্দ বলে মনে করতাম তাদেরকে এখানে দেখতে পাচ্ছি না কেন দুনিয়াতে ইমানদার ব্যক্তিদেরকে নিয়ে সেই লোকেরা তামাশা বিদ্রুপ করত কটাক্ষ করত উপহাস করত এবং তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতো জাহান্নামীরা জাহান্নামে দাখিল হওয়ার পর যখন শুধু নিজেদেরকে সেখানে খুঁজে পাবে এবং দুনিয়ার সেই ইমানদার ব্যক্তিদেরকে যখন তারা দেখতে পাবে না তখন তারা বলতে শুরু করবে আজ আমাদের কি হলো সেই সমস্ত লোকদেরকে আমরা দেখতে পাচ্ছি না কেন যাদেরকে আমরা মন্দ বা তুচ্ছ বলে গণ্য করতাম এটা নিশ্চিত সত্য জাহান্নামী ব্যক্তিদের সেই পারস্পরিক ঝগড়া বিবাদ এই আয়াতগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে জান্নাতের চমৎকার বর্ণনা উপস্থাপন করার পর আল্লাহ জাহান নামের বর্ণনাকে দীর্ঘায়িত করেছেন সম্পূর্ণ বিপরীত দুইটি চিত্রকে পাশাপাশি রেখে আমাদের সামনে একটি চমৎকার দৃশ্যের অবতারণা আল্লাহ সুহামতালা করেছেন উভয় দৃশ্যে রয়েছে বৈপরীত্য সামগ্রিক দৃশ্যে বৈপরীত্য বসবাসের স্থান জাহান্নাম সম্পূর্ণ বিপরীত দুইটি ঠিকানা এবং যে খুঁটি নাটি উপস্থাপন করেছেন তার প্রত্যেকটি অংশ আমরা দেখতে পাই রয়েছে বৈপরীত্য এবং তুলনামূলক পার্থক্যের এক চমৎকার উপস্থাপনা একদিকে মুত্তাকি আল্লাওয়ালা ব্যক্তিরা আল্লাহ ভীরু ব্যক্তিরা তাদের জন্য রয়েছে হুসনামা আব উত্তম নিবাস উত্তম বাসস্থল বিশ্রামস্থান অন্যদিকে উদ্ধত অবাধ্য সীমালঙ্ঘনকারী এবং আল্লাদ্রোহী ব্যক্তি তাদের জন্য রয়েছে নিকৃষ্ট স্থান নিকৃষ্ট ঠিকানা প্রথম দল তাদের জন্য তাদেরকে স্বাগত জানানোর জন্য অভিনন্দন অভিবাদন জন্য জান্নাতের দরজাগুলো রয়েছে উন্মুক্ত অবস্থায় মুফাত তাহাত আল্লাহমুল আবু আব এমন জান্নাত যার দরজাগুলো রয়েছে উন্মুক্ত খোলা সেখানে তাদের জন্য রয়েছে সমস্ত রকমের ফলমূল এবং পানীয় পরিবেশনের ব্যবস্থা তাদের জন্য সেখানে আরও থাকবে জান্নাতি জান্নাতি রী অপরদিকে জাহান্ন ব্যক্তিরা তাদের বসবাসের স্থান কতই না নিকৃষ্ট কতই না জঘন্য সেখানে তাদেরকে দেওয়া হবে উত্তপ্ত ফুটন্ত গরম পানীয় হামিম এবং গাসাক বা পুজ খাদ্য হিসেবে শুধু তাই নয় এর আলো সভাল তাদের জন্য আরও অনেক নাম উল্লেখ না করা শাস্তির বর্ণনা প্রদান করেছেন আল্লাহ সেই শাস্তিগুলোকে নাম প্রদান করেছেন পবিত্র স্ত্রীদের বর্ণনা প্রদান করেছিলেন তার বিপরীতে এখানে আল্লাহ সুবাহ আজওয়াজ এই শব্দটিকে ব্যবহার করেছেন জাহান্নামীদের অতিরিক্ত নাম উল্লেখ না করা সেই শাস্তিগুলোকে বোঝানোর জন্য এই শব্দের মধ্যে জান্নাতবাসীদের স্ত্রীদের সঙ্গে একটি রয়েছে। কিন্তু এর উদ্দেশ্য হচ্ছে নিচক এবং এবং সাদৃশ্য। ভৎসর্ণা দিয়ে দিয়ে পরিহাসের সুরে আল্লাহ সুহাম তালা সাদৃশ্য রেখে এই শব্দকে ব্যবহার করেছেন যার অর্থ এখানে বোঝানো হয়েছে আরো অনেক ধরনের নাম উল্লেখ না করা শাস্তি জাহান্নামী ব্যক্তিদের জন্য মজুদ রয়েছে সুতরাং এই আজও এর অর্থ এখানে স্ত্রী বা বিবি নয় সঙ্গী সাথী নয় মুমিনদের জান্নাতে বিশ্রামের স্থানকে আল্লাহ বিপরীতে জাহান নামী ব্যক্তিদেরকে পরিহাস করে আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন তাদের জন্য রয়েছে বিশ্রামের স্থান আবাসস্থল একটি ঠিকানা এবং সেটা হচ্ছে লঙ্ঘনকারীদের জন্য রয়েছে এক নিকৃষ্ট পরিণাম এবং বিবাদের উপরে সেটি হচ্ছে এই সুরাতে উপস্থাপিত তৃতীয় দৃশ্য সেখানে জাহান্নামী ব্যক্তিরা যারা কিনা দুনিয়াতে একে অপরের সহযোগী ছিল একে অপরের অনুসরণকারী ছিল সেই লোকেরাই পরস্পরকে দোষারোপ করতে শুরু করবে এবং এক দল আরেক দলের উপরে অভিসম্প দ্বিগুণ করুন যাদের নিক্ষিপ্ত হতে থাকবে আল্লাহাম বলেছেন হাজা আকুম এই হচ্ছে একটি দল একটি বাহিনী যারা প্রবেশ করছে তোমাদের সঙ্গে এবং তাদের জন্য নেই কোনো সম্ভাষণ এবং তারা পরবর্তী তাদের অনুসারী লোকেদেরকেও উদ্দেশ্য করে বলতে থাকবে বরং তোমরাও তোমাদের জন্য কোনো অভিনন্দন অভিবাদন এবং এরপর সেই দৃশ্য যেখানে তারা পরস্পর আল্লাহর কাছে দোয়া করে বলতে থাকবে হে আল্লাহ আপনি তাদের দ্বিগুণ দিগুন করে দিন আমাদের বিষয়গুলো এভাবে এসেছিল আল্লাহমতাল বলেছিলেন লিকুল্লি দুন আল্লামুন তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে দ্বিগুণ শাস্তি কিন্তু তোমরা সেই বিষয়গুলোকে জানো না কাজেই উভয় দল পরস্পর পরস্পরকে দোষারোপ করছে এবং কেউই অপরাধ মুক্ত নয় তারা উভয়েই অপরাধী যে কারণে আল্লাহ উভয়ের আবেদনকেই মঞ্জুর করেছেন এবং পরিহাসের সুরে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তাদেরকে বলবেন তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে দ্বিগুণ শাস্তি কিন্তু তোমরা সেই বিষয়গুলো জানো না এই হচ্ছে সুরাস সেখানে উপস্থাপিত জান্নাত এবং জাহান্নামের পাশাপাশি তুলনামূলক একটি চিত্র এবং জান্নাতের ঘন সবুজ বাগানে সুশীতল স্থানে জান্নাতি ব্যক্তিরা পারস্পরিক আলাপচারিতায় মত হেলান দিয়ে বসে তারা খোস করছে সেই অবস্থায় তাদের জন্য সমস্ত রকম পানীয় এবং খাদ্য পরিবেশন করা হচ্ছে আমি তাদেরকে প্রবেশ করাবো ঘন ছায়া নিরে সেই স্থানে অন্যত্র আলহ সুতলা আরো চমৎকার ভাবে বর্ণনা উপস্থাপন করে বলেছেন সেই দিন জান্নাতি ব্যক্তিরা পারস্পরিক আনন্দে মশগুল অবস্থায় থাকবে ইফল জন্দি লোলিম ফকি হোল হোম অজু আযুম ফি উলি অর ইতিউন লাম ফি ফুম সৌল মহী সেই দিন জন্মাতি ব্যক্তিরা পারস্পরিক আনন্দে মশগুল অবস্থায় থাকবে তারা এবং তাদের পবিত্র বিবিগণ তারা বসে থাকবে ছায়াময় পরিবেশে আসনে পালংকে হেলান দিয়ে তাদের জন্য থাকবে এবং যা তারা চাইবে। এবং তাদের জন্য বলা হবে সালামুন কাউলাম মির রব্বির রাহিম করুণাময় রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম তোমাদের জন্য শান্তি পালংকে হেলান দিয়ে বসে যখন তারা খোশ গল্পে মত্ত সে অবস্থায় জান্নাতের ফল তাদের হাতের নাগালেই থাকবে কত চমৎকার ভাবে আল্লা সুম তালা বলেছেন সেই বৃক্ষের ছায়া তাদের উপরে ঝুঁকে থাকবে এবং তার ফলগুলো তাদের আয়ত্তের মধ্যেই থাকবে সেই ফলগুলোকে তাদের আয়ত্ত্বাধীন করে রাখা হবে খাদ্য এবং পানীয় পরিবেশন করার জন্য নিয়োগ করা হবে বর্ণনা উপস্থাপন করে বলেছেন যে যদি আপনি তাদেরকে দেখতেন তাহলে তাদেরকে দেখে আপনার মনে হতো যেন তারা ছড়ানো ছিটানো বিক্ষিপ্ত মনিমুক্ত। ইদারাহুম হাসিফ তাহম লু আমা সূরাচদ এই সুরাতালা জান্নাতি ব্যক্তিদের স্ত্রীদের বর্ণা দিয়ে বলেছেন তারা হবে আনত নয়না আনত নয়না এই কথার অর্থ হচ্ছে তাদের দৃষ্টি থাকবে তারা তাকাবে না তারা হবে আনতনয়না তা নিতে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন জান্নাতে সেই আকর্ষণীয় চক্ষু বিশিষ্ট হুরেরা তারা সঙ্গীত পরিবেশন করবে এবং যেই সঙ্গী তারা পরিবেশন করবে তার কথাগুলো হচ্ছে এই রকম তারা বলতে থাকবে আমরা সুন্দর এবং সতী পবিত্র সৎ চরিত্রের অধিকারি নিহ আমরা আমাদের স্বামীদের অপেক্ষায় অপেক্ষমান ছিলাম। বর্ণিত অপেক্ষা হারিসে আবদুল্লাবনী ওমর রাজিউল্লাহান হুমা তিনি রাসুল্লাহ সাল্লাহিসাল্লামের কাছ থেকে বর্ণনা করেছেন জান্নাতি ব্যক্তিদের বিবিরা গান পরিবেশন করবে এবং তাদের কণ্ঠ এত সুমধুর হবে যেই সুমধুর কণ্ঠ এর আগে কখনো কেউ শুনেনি। এবং তারা যে গানগুলো গাইতে থাকবে সেগুলোর কথা হচ্ছে এরকম তারা বলবে আমরা সেই সমস্ত নারী যাদের রয়েছে সুন্দর চরিত্র এবং রয়েছে সুন্দর চেহারা পবিত্র মহান ব্যক্তিরা তারা আমাদেরকে দেখে থাকেন এবং আমাদেরকে দেখে তাদের চক্ষু শীতল হয়ে যায় আমরা তাদের চক্ষু শীতলকারী এবং তারা আরও গান পরিবেশন করে বলবে আমরা জান্নাতের চিরজীবী রমণী আমরা কখনোই মৃত্যুবরণ করব না আমাদের জন্য রয়েছে পূর্ণ নিরাপত্তা আমরা কখনোই ভীত হব না আমরা থাকবো অনন্তকাল আমরা কখনোই তোমাদের ছেড়ে যাব না জান্নাতের এই চমৎকার দৃশ্যগুলোকে আমাদের মনের রাজ্যে আমরা কল্পনা করতে পারি এবং সেখানে এই ছবিগুলোকে ডেকে নিয়ে এরপর আমরা কিছুটা দীর্ঘ বর্ণনার দিকে যাবো জাহান্নামের কঠিন অবস্থা বর্ণনার দিকে জাহান্নাম সম্পর্কে বলা যায় জাহান্নাম হচ্ছে অত্যন্ত ঘৃণীত এবং নিকৃষ্ট একটি স্থান জঘন্য স্থান খুবই খারাপ একটি ঠিকানা যেকোনো একটি বিষয় শাস্তির ব্যবস্থা সেখানে রয়েছে আরেক ধরনের খারাপ হচ্ছে যে সেই স্থানটি স্বয়ংক্রিয়ভাবেই খুবই নিকৃষ্ট জঘন্য ঘৃণিত একটি স্থান যেখানে থাকার কথা চিন্তা করলেও একজন ব্যক্তির গা ঘৃণায় ঘিন ঘিন করে উঠে জাহান্নাম উভয় দিক থেকেই খুবই নিকৃষ্ট এবং একটি স্থান। আলোচনার এই পর্যায়ে জাহান নামের সেই অবস্থাগুলোকে আমাদের মনের ফুটিয়ে জন্য আমরা যে বইটিকে ব্যবহার করেছি সেই বইটির নাম জাহান্নাম বয়ান উর্দু ভাষায় রচিত এই বইটিকে বাংলায় অনুবাদ করে প্রকাশ করা হয়েছে দারুসালাম প্রকাশনী থেকে এবং বইটির শিরোনাম হচ্ছে মৃত্যুর পরের অনন্ত জীবন খুবই চমৎকারভাবে সাজানো গোছানো ভাবে সেখানে আমরা জেনেছিলাম আল্লাহ তিনি জানিয়েছেন জান্নাতি ব্যক্তিরা হেলান দিয়ে বসে তারা অর্ডার দিতে থাকবে নানা রকমের ফল এবং পানি জন্য তারা বলতে থাকবে তারা প্রচুর ফলমূল এবং পানীয় জন্য আদেশ প্রদান করতে থাকবে অর্ডার দিতে থাকবে এর বিপরীতে জাহান নামের খাদ্য কিংবা পানীয় অবস্থা কি ক্ষেত্রে আমাদের স্মরণ রাখা প্রয়োজন বিচারের ময়দান থেকে জাহান নামে ব্যক্তিরা যখন জাহান নামে প্রবেশ করবে তারা অত্যন্ত পিপাসার্ত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে বিচারের ময়দানে থাকা অবস্থায় সকল মানুষের জন্য প্রচণ্ড পানির পিপাসা দেখা দিবে সেই অবস্থায় যারা ইমানদার ব্যক্তি যারা রসুল উল্লাহ সাল্লা অনুসরণ করেছেন যারা মুসলিম তাদের জন্য হাউসে কাউসারের কাছে কাউসারের পেয়ালা হাতে স্বয়ং রসুল্লাহ সালাইসাল্লাম তিনি দাঁড়িয়ে থাকবেন জান্নাতি ব্যক্তিদের পিপাসা নিবারণ করার জন্য তিনি নিজ হাতে পানি সরবরাহ করে সেই হাসরের ময়দানে জান্নাতি ব্যক্তিদের এবং ইমানদারদের পিপাসা দূর করবেন এই দৃশ্য দেখে কাফের মুশ্রিক তারাও দলে দলে সেখানে এসে জড়ো হতে শুরু করবে সেই হাউজের কাছে তারা আসার চেষ্টা করবে কিন্তু রাসুল্লাহ সালাইস্লামকে অস্বীকার করার কারণে তার প্রতিদার পর বিদায়াতি ব্যক্তিরা যারা নিজেদের মন ইবাদত বন্দীগীর পদ্ধতি বানিয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করার চেষ্টা করত কিন্তু যেগুলোর কোনো বৈধতা নেই সেই রকম পথভ্রষ্ট বিদায়াতি লোকেরা তারাও আসবে রসদুল্লাহ থেকে হাসরের মাঠে বিচারের ময়দানে দীর্ঘ সময় পর্যন্ত পিপাসার্থ অবস্থাতেই থাকবে এবং সেই পিপাসার্থ অবস্থাতেই তারা জাহান নামে নিক্ষিপ্ত হবে এরকম চূড়ান্ত পিপাসার্থ অবস্থায় জাহান নামে নিক্ষিপ্ত হওয়ার পর তাদের জন্য আপ্যায়ন এবং মেহমানদারির ব্যবস্থা করা হবে এবং ক্ষেত্রে তাদেরকে প্রদান করা হবে কাটাদার ফল এবং ফুটন্ত পানি হামিম এবং গলিত কতই না কঠিন হবে সেই জাহান্নামী ব্যক্তিদের অবস্থা পানাহারের বিষয় এমন একটি বিষয় যে বিষয়ে প্রত্যেক মানুষই উন্নত মনোভাব বা রুচি পোষণ করে প্রত্যেকেই নিজ নিজ রুচি অনুসারে পছন্দের খাদ্য সেগুলোকে ভক্ষণ করে এবং যে খাদ্যগুলোকে সে অপছন্দ করে সেগুলোকে সে যেতে চায়। যদি কোনো খাবার গলে যায় পতে যায় কিংবা সেখান থেকে আসতে থাকে তাহলে কখনো সে খাদ্য গ্রহণ করা দূরে থাকুক সেটাকে স্পর্শ করাও সে নিজের জন্য করা মনে করে না কোনো কোনো মানুষ এমন রয়েছে যারা খাবারের সামান্য পরিমাণ ঝাল কিংবা লবণ মরিচ ইত্যাদি কম বেশি হওয়ার কারণে সেই খাবারকে অপছন্দ করে থাকে দুনিয়াতে এত বাহারি খাবারের স্বাদ গ্রহণ করার পর সেই ব্যক্তিরা যখন পরকালীন নিজেদেরকে উপস্থাপিত অবস্থায় দেখতে পাবে বিচারের ময়দানে যখন তারা উপস্থাপিত হবে সেই অবস্থায় চূড়ান্ত পানির পিপাসা দেখা দিবে মুসলিমরা তো তাদের পিপাসা নিবারণ করবে রাসুল্লাহ সাল্লা কাছ থেকে কাউসারের পানি পান করার মাধ্যমে আর কাফের মুশরিক কিংবা বিদাতি ব্যক্তিরা তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে সেখানে গিয়ে তাদের সামনে খাদ্য হিসেবে তারা পাবে এই জাক্কুম ফুটন্ত পানি হামিম এবং গলিত পুজ কাস এইগুলোকে লক্ষণীয় বিষয় হচ্ছে জাহান নামী ব্যক্তিদের জন্য এই যে খাবার নিয়ে জাহান্নামী ব্যক্তিরা জাহান নামে হওয়ার পর সেই জাক্কুম ভক্ষণ করবে এবং এরপর তারা পানি চাইবে সেই অবস্থায় জাহান নামের পাহারাদার তাদের মাথার চুলের ঝুটি ধরে তাদেরকে জাহান নামের ফুটন্ত ঝরণার কাছে সেখানে নিয়ে আসবে এবং সেই ফুটন্ত পানি দিয়ে তাদেরকে সম্ভাষণ জানানো হবে ব্যক্তিরা সেই পানি যখন পান করার চেষ্টা করবে প্রথম ঢোকেই তাদের সমস্ত মুখের গোস্ত এগুলো গলে যাবে এবং পানির সঙ্গে গলে নিচের দিকে ঝরে পড়তে থাকবে তিরমিদিতে বর্ণিত হাদিসি এসেছে পানির যেই অংশ জাহান্নয় ব্যক্তিদের পেটে যাবে তার মাধ্যমে তাদের সমস্ত নারী ভুরি এগুলো পিছনের অংশ দিয়ে বের হয়ে তাদের পায়ের কাছে এসে গড়িয়ে পড়বে সুতরাং খাদ্য কিংবা পানীয় যাই আসুক না কেন সবগুলোই জাহান্ন ব্যক্তিদের জন্য কঠিন শাস্তির কারণ হবে জাহান্ন এই কঠিন অতিষ্ঠ হয়ে সেই ব্যক্তিরা জান্নাতি ব্যক্তিদের কাছে এসে আবেদন করতে থাকবে এবং বলতে থাকবে যে আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তার কিছু অংশ আমাদেরকেও দাও আমরা পান করি কিন্তু জান্নাতি ব্যক্তিরা তাদেরকে জানিয়ে দেবে জান্নাতের খাদ্য কিংবা পানীয় এই রিজিক আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছেন সেই বিষয়গুলো পেটের পূজা আর হচ্ছে রিপুর পূজা প্রবৃত্তির পূজা আল্লাহমাল্লাহ অন্যত্র কাফেরদের পানাহারের বর্ণনা প্রদান করে বলেছেন কাফের ব্যক্তিরা যারা কুফুরি করে তারা ভোগ লিপ্ত থাকে এবং করে এবং তাদের ঠিকানা হচ্ছে অন্যত্রদেরকে উদ্দেশ্য করে আরো বলেছেন পান করো করো করো আর যেহেতু জাহান নামে কাফের দের জন্য এত কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে কাজে তাদেরকে উদ্দেশ্য করে পরিহাসের আশা তাদেরকে মহাচ্ছন্ন করে রাখুকুল মিথ্যা আশা তাদেরকে মহাচ্ছন্ন করে রাখুক খুব শীঘ্রই তারা এর ফল পরিণাম বুঝতে পারবে দুনিয়াতে পেট পূজা এবং প্রবৃত্তি পূজা করে ভালো ভালো খাদ্য পানীয় আহার করে যখন তারা সিও স্রষ্টার কাছে আল্লাহ সুবাহর দরবারে দণ্ডারমান হবে সেই অবস্থায় এই কুফুরের শাস্তি হিসেবে তাদেরকে সুস্বাদু খাবারের পরিবর্তে উত্তপ্ত কাটা বিশিষ্ট দুর্গন্ধময় সেই খাবার এবং ফুটন্ত পানি রক্ত বমি এগুলো তাদেরকে খাদ্য হিসেবে পেশ করা হবে শুধু তাই নয় মুসলিমদের মধ্যেও যারা অন্য মুসলিমদের হক নষ্ট করেছে কিংবা হালাল হারামের পার্থক্য করেনি হারাম খাদ্য ভক্ষণ করেছে কিংবা উদাহরণস্বরূপ কিংবা উদাহরণস্বরূপের সম্পদ অন্যায়ভাবে অন্যায়ভাবে করেছে করেছে। ভোগ সে সম্পদ অন্যায় ভাবে আল্লাহ সুবাহতাল্লাহ আগুন আগুনকে খাদ্য হিসেবে নির্দিষ্ট করেছেন ইয়িমের সম্পদ ভক্ষণকারী তাদের সম্পর্কে আল্লাহ সুবাহ বলেছেন তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভক্ষণ করে না এবং খুব শীঘ্রই তারা অগ্নি শিখায় ক্ষিপ্ত হবে এবং মুসলিমের একটি নির্দিষ্ট করা হবে জাহান নামী ব্যক্তিদেরকে যে খাদ্যগুলো পরিবেশন করা হবে সেগুলোকে কোরআনে আল্লাহওয়ালা চার ভাগে এবং চারটি বিভিন্ন নামে নামকরণ করেছেন জাহান্নামী ব্যক্তিদের খাদ্য হচ্ছে জাকুম দি গিসলিন এবং গুসম হচ্ছে দুর্গন্ধময় তিক্ত স্বাদ বিশিষ্ট কাটা এক ধরনের ফল যা জাহান্ন প্রধান খাবার হবে জাহান্ন থেকে সেই খাদ্যগুলো উৎপন্ন হবে এবং যেগুলো দেখতেও খুবই ভয়ঙ্কর হবে যেটা ক্যালাস মানতলা বর্ণনা করে বলেছেন যেন সেগুলো দেখতে সেই ফলগুলো সেই ফলের মাথা বা মোচা সেগুলো দেখতে যেন শয়তানের মাথা সমতুল্য বলছেন আপ্যায়নের জন্য সেই বিষয়গুলো উত্তম ছিল নাকি এই জাকুম এটা উত্তম নিশ্চয় আমি এই জাক্কুম এটাকে করেছি জালিমদের জন্য পরীক্ষা এবং এই গাছটি জাহান্নামের তলদেশ থেকে বের হয় এর ফল দেখতে যেন শয়তানের মাথা সমাতুল فَإِنهُ لآكِلونَ مِنْهَا فَمالِئُونَ مِنْهَا البُطُون نشتجَحْنا ببكَِ شَتَكِ حَكّ كُربِ بوْ شَتَ يتَذِر البيتت كُرون كُربِثَُّ إِ উপরন্তু তাদের জন্য থাকবে উত্তপ্ত ফুটন্ত পানির মিশ্রণ এরপর তাদের প্রত্যাবর্তন হবে সেই জাহান্নামের আগুনে এ আয়তের ব্যাখ্যায় বলা হয়েছে জাহান্নামী ব্যক্তিরা যখন বিচারের ময়দান থেকে চূড়ান্ত পিপাসর্ত অবস্থায় ক্ষুধা এবং পিপাসা নিয়ে জাহান্নামে প্রবেশ করবে তখন তাদেরকে খাদ্য এবং পানীয় প্রদান করার জন্য যেখানে জাক্কুম রয়েছে এবং উত্তপ্ত ফুটন্ত পানি রয়েছে সেই জাহান্নামের বিশেষ স্থানে তাদেরকে টেনে হিসেবে নিয়ে যাওয়া হবে এবং সেখানে এই যন্ত্রণাদায়ক খাদ্যগুলোর স্বাদ প্রদান করানোর পর তাদেরকে আবারও জাহান নামের নিজ নিজ ঠিকানায় ফেরত নিয়ে যাওয়া হবে অন্যত্রালাসু মহানতাল আরও জানিয়েছেন সেই জাক্কুমের বিষাক্ততা তার পরিমাণ এমন হবে যে ব্যক্তি সেটাকে ভক্ষণ করবে তার মনে হবে যেন তার পেটে গলিত তামা প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে ফুটন্ত পানির মতো তার পেট ফুটতে থাকবে নিশ্চয় যাকুম হবে পাপি ব্যক্তিদের খাদ্য এবং সেটা হবে গলিত তামার মতো কালমুহল এবং সেটা পেটের মধ্যে ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে রসুল্লাহিসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন জাহান নামিদের খাবার এত বিষাক্ত হবে যে সেই খাবারের যদি একটি পরিমাণ একটি অংশ বা এক ফোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হতো তাহলে সমস্ত পৃথিবী সেই খাদ্যের বিষাক্তার কারণে বসবাসের অনুপযুক্ত হয়ে যেত। আব্বাস রাজিউল্লাহান আনহুমা তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন রসুল্লা সাল্লাহাম তিনি বলেছেন যদি জাকুমের একটি ফোঁটা দুনিয়াতে নিক্ষেপ করা হতো তাহলে সমস্ত পৃথিবীতে সমস্ত প্রাণীদের জীবনযাপনের অনুকূল পরিবেশ নষ্ট হয়ে যেত তাহলে আমরা চিন্তা করতে পারি যেভাবে রাসুলাম তিনি প্রশ্ন করে বলেছেন তাহলে সেই ব্যক্তির অবস্থা কেমন হবে যার প্রধান খাবার হবে ব্যক্তিদের দ্বিতীয় খাবার সেটা হচ্ছে দরি এবং এটাও তাদেরকে শাস্তি এবং যন্ত্রণা প্রদান করার জন্যই ভক্ষণ করানো হবে যে খাবার বিন্দু মাত্র তাদের ক্ষুধাকে কমাবে না কিংবা কোনো ধরনের পুষ্টিও প্রদান করবে না বরং ক্ষুধা আরো বৃদ্ধি করবে এবং তাদের জন্য বিষাক্ত কাটা ব্যতীত কোনো খাবার নেই যা তাদেরকে পুষ্টও করবে না ক্ষুধাও নিবৃত্ত করবে না জাহান্নয় ব্যক্তিদের আরেকটি খাবার হচ্ছে গিসলিন যেটা হচ্ছে জাহান্নয় ব্যক্তিদের শরীর থেকে নির্গত দুর্গন্ধময় পদার্থ খত এবং রক্ত থেকে নির্গত যে পুজ সেগুলো তাদেরকে খাবার হিসেবে প্রদান করা হবে আল্লাহ অন্য অতএব সেই দিন সেখানে তাদের কোন সুরিদ বা বন্ধু থাকবে না তাদের কোনো ঘনিষ্ঠ সাথী বন্ধু থাকবে না এবং কোন খাদ্য বা স্রাব শ্রাপ যেটা অপরাধী ব্যক্তিরা ছাড়া আর কেউই ভক্ষণ করবে না জাহান্ন ব্যক্তিদের আরেকটি খাবার হচ্ছে গুসা এবং এই খাদ্য এত কঠিন হবে যেটা ভক্ষণকারীর গলায় আটকে যাবে শিকল এবং প্রজ্বলিত অগ্নি আর রয়েছে এমন খাবার যা গলায় আটকে যায় এবং রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি খাদদের পর এবারে আমরা যাচ্ছি জাহান্নামী ব্যক্তিদের পানীয় তার বর্ণনার দিকে জাহানায় ব্যক্তিদেরকে পাঁচ ধরনের পানীয় প্রদান করা হবে এক নম্বরে তাদের জন্য রয়েছে মাউন উন হামিম বা অতি উত্তপ্ত ফুটন্ত গরম পানি দুই নম্বরে তাদের জন্য রয়েছে মাউন উন বা ক্ষত স্থান থেকে নির্গত পুজ স্রাব এবং রক্ত তিন নম্বরে তাদের জন্য রয়েছে মা উন কালমুঘল তৈলাক্ত গরম পানীয় যা আঠালো এবং ঘন হবে গলিত ধাতুর মতো যেগুলো ফুটতে থাকবে তাদের পেটের অভ্যন্তরে কালো রঙের জাহান্নায় ব্যক্তিদের খাম। সেই উত্তপ্ত ফুটন্ত পানির বর্ণনা দিয়ে সুরাস সেখানে আলো বলেছেন নিশ্চয় তারা সেখান থেকে ভক্ষণ করবে সেই জাকুম তার মাধ্যমেই তারা তাদের পেটকে পরিপূর্ণ করার চেষ্টা করবে উপরন্তু तर फुट पानी मिश्रण ममीम जान व्यक्ति खाओ तृष्णार्थर मत के तारा पान करते थक्लाहम्ला فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزدهم يوم الدين এটাই হচ্ছে বিচারের দিনে তাদের আপ্যায়ন এবং মেহমানদারি ক্ষত স্থান থেকে নির্গত যে পুজ এবং রক্ত তাদেরকে পানীয় হিসেবে প্রদান করা হবে মা তার বর্ণনা দিয়ে আল্লাহ বলেছেন من ورائه جهنم ويسقى, ويسقى من ماء صديد يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت আল্লাহালা বলেছেন তাদের সামনে রয়েছে জাহান্নাম আর তাদের পান করানো হবে গলিত পুজ থেকে জাহান্নামী ব্যক্তি সে গলিত পুজ সেটাকে গিলার চেষ্টা করবে কিন্তু সেটাকে সে গিলতে পারবে না এবং তার কাছে মনে হবে যে সমস্ত স্থান থেকে মৃত্যু তার দিকে আসছে কিন্তু সেখানে সে মৃত্যুবরণ করবে না এবং এর পরেও রয়েছে আরো কঠিন আজাব ধাতুর মতো তৈলাক্ত গরম পানীয় সম্পর্কে আলোচকআলা বলেছেন সেই পানীয় কত নিকৃষ্ট পানীয় এবং সেই অগ্নি সেই আগুন সেটা কত নিকৃষ্ট আশ্রয়স্থল আবদুল্লাহদ রাজি আল্লাহকে একবার এমন একটি স্বর্ণ দেখানো হলো যা উত্তাপের প্রচন্ডতায় গোলে গিয়েছিল গোলে পানির মতো হয়ে গিয়েছিল এবং ফুটন্ত অবস্থায় ছিল সেটাকে দেখে তিনি বলেছিলেন এটা হচ্ছে গলিত ধাতুর মতো সেই রকম গলিত ধাতুর মতো পানীয় জাহান্নায় ব্যক্তিদেরকে প্রদান করা হবে যা তাদের চেহারাকে দগ্ধ করে ছাড়বে পুড়িয়ে ছাড়বে সেই গরম তৈলাক্ত পানীয় জাহান্নায় ব্যক্তিদেরকে তাদের সামনে রাখা মাত্রই তাদের চেহারা দগ্ধ হয়ে যাবে পুড়ে যাবে আবু সাইদ আল সেগুলো তাদের চেহারাকে দগ্ধ করে দিবে পুড়িয়ে দেবে জাহান্ন ব্যক্তিদের জন্য রয়েছে গাছ বা কালো বিষাক্ত দুর্গন্ধময় পানীয় এবং আমাদের এই আলোচনাতেই সুরা সাদ সেখানে আলসামতাল উপস্থাপন করে বলেছেন সেই গাছ এত বিষাক্ত এবং দুর্গন্ধময় হবে যে তার সামান্য পরিমাণ এই সমস্ত দুনিয়াকে বিষাক্ত করে দেওয়ার জন্য যথেষ্ট রসুল্লাহ সাল্লাহাম তিনি বলেছেন জাহান্নাই ব্যক্তিদের শরীর থেকে নির্গত সেই ক্ষত স্থান থেকে নির্গত পুজ রক্ত স্রাব সেই গাছের এক বালতি যদি এই দুনিয়াতে প্রবাহিত করা হতো তাহলে পৃথিবীর সৃষ্টি জীবকে সেটা দুর্গন্ধময় করে ছাড়ত ব্যক্তিদের জন্য রয়েছে আরো নিকৃষ্ট পানীয় তিন আচুল খাবাল যা কিনা জাহান্নামী ব্যক্তিদের খাম। যে সমস্ত ব্যক্তিরা এই দুনিয়াতে নেশা করে থাকে নেশা এবং মদ পানকারী ব্যক্তিরা তাদের জন্য আল্লাহ মহাতালা জাহান্নামী ব্যক্তিদের শরীর থেকে নির্গত গারো দুর্গন্ধময় সেই বিষাক্ত গরম ঘাম সেটাকে পানীয় হিসেবে নির্দিষ্ট করেছেন মুসলিম সহি তাকে জাহান নামে তিন আতুল খাবাল পান করানো হবে সাহাবা জানতে চাইলেন ইয়া রসুল্লাহ তিনাতুল খাবাল সেটা কি রসুল্ল সাল্লাম তিনি বললেন এটা হচ্ছে জাহান ব্যক্তিদের খাম। এবং এই যে বিষয়গুলো যেগুলোকে খাদ্য এবং পানীয় হিসেবে উপস্থাপন করা হচ্ছে সেগুলো হচ্ছে তাদের আজাবেরি নামান্তর মূলত এগুলো কোন ধরনের খাদ্য কিংবা পানীয় নয় যে প্রসঙ্গে সুরানাবাদে আমরা দেখতে পাই আল্লাহ বলেছেন যে জাহান্নাই ব্যক্তিদেরকে আরামদায়ক এবং পান উপযোগী কোন পানীয় প্রদান করা হবে না আল্লাহ সুমতলা বলছেন সেখানে তারা কোনো বস্তুর স্বাদ খুঁজে পাবে না স্বাদ গ্রহণ করতে পারবে না এবং কোনো পানীয়ও তারা সেখানে পাবে না ইল্লা ইমিমা গাছাক ফুটন্ত পানি এবং পুঁজ ছাড়া এটাই হচ্ছে তাদের উপযুক্ত খাদ্য ক্ষুদা নিবারণ করবে যে খাদ্য দেহকে পরিপুষ্ট করবে কিংবা যে পানিও পিপাসা নিবারণ করবে তার কোনো কিছু না পেয়ে যখন অনন্তকাল তাদেরকে জাহান নামে থাকতে হবে সেই অবস্থা কত কঠিন সেটা আমরা কল্পনাও করতে পারি না তার একটি চিত্র আল্লাহ সুকালা অন্যত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন যে জাহান নামে ব্যক্তিরা কয়েক ফোটা পানির জন্য এবং এক লোকমা খাবারের জন্য জান্নাত বাসী লোকেদের কাছে এসে আবেদন নিবেদন কাকুতি মিনতি পেশ করতে থাকবে সেই দৃশ্য আমাদের সামনে উপস্থাপন করেছেন তিনি বলেছেন সেই আগুনের অধিবাসীরা তারা জান্নাতের অধিবাসীদেরকে ডাক দিবে এবং তাদেরকে ডেকে বলবে আমাদের উপরে কিছু পানি অথবা তোমাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছেন তার কিছু অংশ ঢেলে দাও এবং ছবিগুলো আমরা শুনলাম সেগুলোর বর্ণনা কোরআনের মাধ্যমে আমাদেরকে আগাম জানিয়ে দিয়েছেন যেন আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি উপদেশ গ্রহণ করতে পারি এবং সাবধান হয়ে যেতে পারি যে কারণে উপস্থাপন করে সেখানেও প্রশ্ন রেখেছেন আল্লাহমতাল্লাহ তিনি কোরআনের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন মুতাক্ষী ব্যক্তিদের জন্য যে জান্নাতের ওয়াদা তিনি প্রদান করেছেন তার দৃষ্টান্ত হচ্ছে সেখানে রয়েছে নির্মল পানির ঝর্না দুধের ঝর্ণা যার স্বাদ কখনো পরিবর্তন হবে না পানকারীদের জন্য সেখানে সরাব বা সুরার ঝরনা সেখানে রয়েছে মধুর চার রকম বর্ণনা ব্যক্তিদের জন্য সেগুলো আমাদের সামনে পেশ করেছেন পানীয় বিশুদ্ধ পানীয় তার ঝর্না দুধের ঝর্ণা যেই দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না নষ্ট হবে না টক হয়ে যাবে না সুস্বাদু সরাব বা পানীয় সেগুলো রয়েছে আরও রয়েছে জন্য রয়েছে আমাদের কাছে জানতে দিয়েছেন যে এই যে জান্নাতি ব্যক্তিরা তারা কি সেই সমস্ত লোকেদের মতো তাদের সমতুল্য যারা কিনা জাহান্নামে চিরস্থায়ী হবে সেই জাহান্নামী ব্যক্তিরা যাদেরকে পানীয় হিসেবে দেওয়া হবে ফুটন্ত পানি মান হামিম এবং সেই পানিও যখন তারা পান করার চেষ্টা করবে তখন তাদের সমস্ত নারী ভুড়ি ছিন্ন করে সেগুলো বের হয়ে আসবে কাজ আল্লাহ সুবাহের উপরে সুপ্রতিষ্ঠিত রাখেন এবং কোনা থেকে মুক্ত অবস্থায় আমাদের আমাদেরকে দান করেন বিচারের ময়দান কিংবা জাহান্নাম কিংবা পরকালের যে কোনো শাস্তি থেকে আল্লাহ সুহাম তাল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন মহামি রা